السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونثن عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 فإن أصدق الحديث كتاب الله وخير الحديثة محمد صلى الله عليه وسلم وشذى الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وفي رواية للنساء والبيهقي وكل دلالة في النار أو كما قال عليه الصلاة والسلام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 والله غفور رحيم يقول عزمي قائل وما خلقت الجن والإنس إلا ليعبدون يقول سبحانه وتعالى ولقد بعثنا في كل أمة رسول أن اعبدوا الله واجتنبوا الطاغوت عن أبيه العراق رضي الله تعالى عنه قال قال رسل الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبام قالوا يا رسول الله ومن أبام قال من أتاعني دخل الجنة ومن عصاني فقد أبام أχدوا الitationsب الوخاري في السحي أن أعنس بن مالك الذي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني أخرجه البخاري في السحي أنعنس بن مالك الذي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تكون الساعة على أحد حتى لا يقال في الأرض لا إله إلا الله أخرجه الإمام أحمد في المسند وقال رجاله رجال الصحيح شمعت أذكر أتنت أذكر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 সেই সলাাতুল মাহরিবের পর থেকে এখানে একটি গুরুত্বপূর্ণ দিন মজলিসি একত্রিত হওয়ার তফিক দিয়েছেন সেই মহানরা পুলিশ জালালের শুকর রোজারহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাউরিন এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেছেন আমাদের অত্যন্ত প্রিয় ও সম্মানিত ব্যক্তি কদিরাতি শেখ হাফেজ রফিকুল ইসলাম মাদানী হাফেজ আবুল মাহমদ আলা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 পরস্পর পরস্পরকে ক্ষমা করবো আল্লাহ তালা আমাদের কাছাকাছি বসতে চাও তাকুয়ার কাছে আসতে চাও তাহলে ক্ষমা করাটা হচ্ছে সবচেয়ে কাছের স্টেজ ফলে মুসলিদ আহমদের মধ্যে একটি হারিয়ে এসেছে এবং মধ্যে উল্লেখ করেছেন একদিন رسول اللہ صلی اللہ علیہ وسلم کے پاس رسول اللہ صلی اللہ علیہ وسلم مسجد النبی صلی اللہ علیہ وسلم میں بچھے آئے۔ ابون شیما رسول اللہ صلی اللہ علیہ وسلم ال ال يتلو عليكم رجل من اهل الجنه كما دخل من هذا الباب যে এই গহ থেকে এখন যে ব্যক্তি তোমাদের কাছে এসে প্রবেশ করবে সুলসালীলাম যখন সুসংবাদ দিচ্ছিলেনবান্তি আল্লাহ নবীতে সুসংবাদ দিচ্ছেন এর চেয়ে বড় সুসংবাদ আল্লাহ এই জমিনে একজন মানুষের জন্য এর চেয়ে বড় সুসংবাদ নেই ঠিক কারণ আপনি তো আমরা শেষ হয় আপনার এখনো খাতে মা হয় নাই আপনার জীবনের শেষ হয় নাই জীবন অবশিষ্ট রয়ে গিয়েছেন পৃথিবীর মধ্যে বিচরণ করছেন অথচ আল্লাহ নবী সাল্লাহ আল্লী সাল্লাম জান্নাতে সুসম্বাদ দিয়ে দিচ্ছেন বলছে এখন দরজা দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে তোমাদের কাছে আসবে সে জান্নাতে সাহাবিরা তাকিয়ে থাকলেন বুঝতে পারলেন না তাকার পরে সাহাবিদের কাছে লোকটি পরিচিত মনেও হল না খুব বেশি মানে আল্লাহ রসুল সাল্লা কাছে নিয়মিত তারা আসা যাওয়া করে থাকেন নিয়মিত যারা আসেন সব সময় তাদের মধ্যে কেউ না যদি রসুল সাল্লামের আশেপাশে যারা ছিলেন তাদের মধ্যে কেউ হতেন তারা অবশ্যই সাহাবিরা চিনতে পারতেন চিনলেন না খুব ভালো চিনলেন না সাহাবিরা প্রশ্ন করলেন না যে বিষয় সম্পর্কে প্রশ্ন করার প্রয়োজন হয় না এই বিষয় সম্পর্কে প্রশ্ন করা ইসলামের সৌন্দর্যের পরিপন্থী বুঝতে পেরেছেন কিনা যেটা দরকার নেই আমলের জন্য কোন প্রয়োজন নেই আমরা তো প্রশ্ন করি আমরা দেখা যায় যে এমন অনর্থক প্রয়োজনীয় প্রশ্ন যে এই প্রশ্ন আমাদের কোনো দরকার নেই আমাদের আমলের সাথে সম্পৃক্ত না আমাদের ইমানের সাথে সম্পৃক্ত না আমাদের আখলাক সাথে সম্পৃক্ত না এমন প্রশ্ন নিয়ে আমরা সবসময় ব্যস্ত হয়ে যাই ঠিক না ফলে এই প্রশ্নের কোন দরকার নেই সাবির আর জিজ্ঞেস করলেনা যে তোমাকে রাসুলসল্লাহ ইসলাম কেন জান্নাতি বলেছেন প্রশ্নই করলেন না দ্বিতীয় দিন রসুরুল্লাহ সাল্লা আছেন। ঠিক একই লোকটাকে গতকাল রসুরুল্লাহ সাল্লাহাম জান্নাতি ঘোষণা দিলেন সেই লোকটাই প্রবেশ করলেন বন্ধুগণ সাহাবিদের তাকিয়ে থাকলেন জান্নাতের সৌভাগ্য নিয়ে যাচ্ছে একই লোক দিঘা রসুলি সাল্লাম তার দরজা দিয়ে প্রবেশ করবে সে হচ্ছে জান্নাতি তাকিয়ে থাকলেন সাহাবিরা সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি উৎসুক সাহাবি যিনি আল্লাহ রসুল হাদির সংরক্ষণ সহ রসুল্লাহ সাল্লা প্রত্যেকটি কাজকে কম বেশি অনুসরণ করার জন্য বেশি চেষ্টা করতেন তার মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ তিনি এই সাহাবি লক্ষ উঠে যাচ্ছিলেন তার পিসি পিসে গেলেন পিসি পিসে যাওয়ার পর কতটুক যাওয়ার পরে সাহাবিকে বললেন বলেন যে হে অমুক আমার তো বাদিতে একটি সমস্যা হয়ে গিয়েছে আমার আব্বার সাথে একটু বিষয় নিয়ে কিছু মরমালিন্য হয়েছে আমি চাচ্ছিলাম তোমার সাথে মানে আজকে রাত থাকার জন্য তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার বাসায় যেতে চাই হচ্ছে। কেন আব্দুল্লাহাম একদিন দুই দিন তিন দিন এই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করলেন কি সেই বৈশিষ্ট্য কি এক নেকামল যে নেকামলের কারণে আল্লাহ নবী সাল্লাহ্লাম তাকে জান্নাতি ঘোষণা করলেন এই বিষয়টি জানার জন্য আব্দুল্লাহ স্বাভাবিক যে আমল রয়েছে সেগুলোই এর অতিরিক্ত কোন আমল দেখেন না চিন্তা করেন নিজে নিজে হিসাব করতে থাকেন জান্ না তো সুসম্বাদ দিলেন কিন্তু কোনো কিছু বুঝে আসতেছে না দ্বিতীয় দিনও থাকলেন দ্বিতীয় দিনও তার নেক আমলের মধ্যে দেখা গেল অতিরিক্ত কোন নেক আমল তার পাওয়া গেল না আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম সুসংবাদ দিয়েছেন কিন্তু নেকামল তো আমাদের মতোই পার্থক্য দেখি না তখন আব্দুল্লাবনে আনুল্লাহ তালামের মুখ খুলে জিজ্ঞেস করলেন হে আমি যে তোমাকে বলেছিলাম যে আমার আব্বাসাতে একটু মনমালিন্য হয়েছে আসলে ব্যাপারটি এমন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 বন্ধুগণ আবদুল্লাহ আপনি আমি আল্লাহকে স্পষ্ট করে বললেন যে যে নেক আমল দেখেছ এটাই আমার নে কামল আর কোন নেক আমল আছে আমার জানা নেই আমার নিজের আমি জানি না তবে একটা কাজ আমি সময় করে থাকি সেটা হলো দিবসের মধ্যে যত লোকের সাথে আমার লেনদেন হয় আচার আচরণ হয় রাত্রে ঘুমার আগেই সমস্ত লোককে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়ে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 এই অন্তর কি করতে হবে আগে পরিষ্কার করতে হবে শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহের মধ্যে উল্লেখ করেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেন যে কোনো ব্যক্তির বিদ্বেষ পোষণ করে কার কার জন্য জন্য করে। তাহলে সে ব্যক্তি যার জন্য বিদ্বেষ পোষণ করলো তার কোনো ক্ষতি করলো না সে ব্যক্তি নিজেরই ক্ষতি করলো যেহেতু তার অন্তর কোনোদিন আর শান্তি আসতে পারে আপনি যদি কারো অন্তরের জন্য বিদ্বেষ পোষণ করেন কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আপনি বিদ্বেষ পোষণ করেন তাহলে আপনি মূলত এই বিদ্বেষের জ্বালা আপনাকে বহন করতে হবে তার কোনো ক্ষতি আপনি করতে পারলেন না আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হলেন এই জন্য আমি আপনাদেরকে বলবো বন্ধুগণ আমাদের অন্ততগুলো কেন পরিচ্ছন্ন হচ্ছে না এগুলোকে পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করতে হবে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে শেয়ার করার জন্য ইচ্ছা পোষণ করছিলাম কিন্তু একেবারে নির্দিষ্ট করে দিচ্ছি সেটা হলো আমাদের আলোচনা দশটা পর্যন্ত চলবে ঠিক আছে আপনাদের কষ্ট দিতে চাই না কারণ আপনার এই কথা মনে করবেন না যে আমি মানে আলোচনা শুরু করে মানে ইচ্ছা মতো আলোচনা করে দিব কারণ আমি একাধিকবার বিভিন্ন প্রোগ্রামের মধ্যে বলেছি ওয়ান ডোজ দিয়ে কোন রুগীর চিকিৎসা হয় না পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানের মধ্যে এর কোনো অস্তিত্ব নেই ঠিক কিনা ডাক্তার যখন ডোজ দেয় আপনাকে একটা ওষুধ দিয়ে বলে যে এটাই একসাথে ওষুধ সমগুলো খেয়ে চিকিৎসা ভালো হয়ে যাবে বলে নাকি ওষুধ দিয়ে বলে যে চার দিন থেকে খান একটা একটা করে খাবেন সেই জন্য এটা আমাদের মাহমুদ ঠিক বলবো না এই বিষয়গুলো মাহমুদুল্লাহ সাল্লাহ আল্লাম সেভাবে বলেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে আসুন তিনটি বিষয় একজন ইমানদার ব্যক্তির জন্য অপরিহার্য তাকে নিশ্চিত করতে হবে কোন ইমানদার ব্যক্তি যদি এই তিনটি সত্যিকার অর্থে নিশ্চয়তা নিতে না পারে তাহলে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত মধ্যে কি বুঝায় কোরআন একাডেমির মধ্যে আলাদান তারা একাধিক আয়তের মধ্যে বলেছেন দুনিয়া বলা আখেরা জালিকা হুয়া খুশান ভূমি দুনিয়ায় যে ক্ষতিগ্রস্ত এর অর্থ কি বা এটা কি বুঝায় আমার বন্ধুগণ দুনিয়াতে ক্ষতিগ্রস্ত বলতে বোঝায় যে জিনিসটি সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ ও জীবন পদ্ধতি থেকে দূরে সরে যায় তাহলে সে ব্যক্তি দুনিয়ার জীবন যাপনে তার বড় ধরনের সংকীর্ণতা এসে যায় এবং আল্লাহ রাব্বুর আলম তার জীবনযাপনকে সত্যিকার অর্থে অস্থির অস্থিতিশীল করে দেন বলেন ডব মুজিবিল্লাহ দুটি কোরআন এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে প্রথমটি কোরআনের মধ্যে সাব্যস্ত হয়েছে আল্লাহর আল্লাহুল স্বাদ করেন সংকীর্ণ জীবন আল্লাহর আলী করে দেন আল্লাহর লিধান থেকে যারা দূরে সরে যায় আপনি হয়তো মনে করবেন যে দুনিয়ার অর্থনৈতিক যে চাকচিক্য রয়েছে এটাকে আপনি সংকীর্ণতা মনে করছেন না এটাকে আল্লাহ মানতালা বলে দিয়েছেন এটা আমাদের জন্য মূলত এই যে চাকচিক্য দেখতে পাচ্ছেন এটা কিচ্ছু না আল্লাহ রবুল আলমীর কাছে কোন মূল্য নেই মূল্য কি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিপূর্ণ হাদিস বলার সময় নেই এই জন্য শুধু যতটুকু পয়েন্ট তদুর বলছি ওই যে আলাল আই তার দুই চোখের মাঝে আল্লাহ রবুল আলমী নিয়ে আসেন দেখবেন কোটি কোটি টাকার মালিক আপনি যদি কথা বলেন ভাই অভাবেরা শেষ নেই সমস্যার আর শেষ নেই সংকটেরা শেষ নেই ঠিক কিনা আবার আল্লাহর এমন বান্দাও রয়েছেন দিন মজুর হ্যান্ড টু মাউথ জীবনযাপন করে যাচ্ছে সকালের খাবার ব্যবস্থা করার পর নিজের জানেই রাত্রের খাবারের ব্যবস্থা হবে কিনা কিন্তু আপনি যদি তার কাছে গিয়ে প্রশ্ন করেন জানতে চান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামী আমাকে অসংখ্য দিয়ে মরবর করে দিয়েছে যেহেতু আল্লাহুল ফেসলা কে মেনে নিতে পেরেছে আইনেই তার দুই চোখের সামনে দারিদ্র এসে যায় আমরহ। আর তার কাজগুলোকে আলাদা বলে আমি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করে দেন কোনো ঘুষানোর উপর কাজ হয় না সবটাই দৌড়াদ শেষ নেই এখানে কেস এখানে মামলা এখানে সমস্যা এখানে জমিন সমস্যা এখানে বাড়ির সমস্যা ইত্যাদির মধ্যে ব্যস্ত হয়ে যায় দুনিয়ার কোন কাজের মধ্যে নিজের বর কতালাপ করতে পারে এটা হল দুনিয়ার জীবনের ক্ষতিগ্রস্ততা আজ রাতের জীবনের ক্ষতিগ্রস্ততা সম্পর্কে আপনি আপনি আব্দাস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 নকল ইবাদতের শেষ নেই তাহাযের শেষ নেই নফল রোজার শেষ নেই কত রকম ইবাদতার মান্দারা করতেছে কিন্তু ইবাদত করলেই যথেষ্ট হবে না আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার এই ইবাদত গুলো আল্লাহ রাবুল আলমের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না বুঝতে পেরেছেন কিনা নিশ্চিত হতো তাই আপনাকে জানতে হবে মানে আপনি কোন একটা অফিসে গেলেন আপনার সাহায্যের দরকার আপনি অফিসে গিয়ে দরখাস্ত দিয়ে সুন্দর করে লেখে খুব সুন্দর ভাষায় লেখে দরখাস্ত দিয়ে চলে আসলেন এরপর আপনি আর খোঁজ খবর নেন না আপনি না, জানেন জিজ্ঞেস করলে বলেন যে হ্যাঁ বলে আমি তো দরখাস্ত দিয়েছি এটা কি যথেষ্ট হবে কিনা আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার দরখাস্ত আপনার এই আম যেগুলো আপনি কষ্ট করে করছেন সেগুলো কি কষ্ট হয়ে যাচ্ছে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 আপনার কি মনে করতে পারবেন গন্তব্য বুঝতে পারবেন হয়তো চেষ্টা করতে পারে। ব্যর্থ চেষ্টা হতে পারে আমার বন্ধুগণ এই ব্যর্থ চেষ্টা আমরা অনেকেই করে যাচ্ছি কিন্তু গন্তব্যের রাস্তায় যদি আপনি না উঠেন আপনি গন্তব্যে কোনোদিন পৌঁছতে পারবেন না আর এই গন্তব্যের রাস্তা আমার নবী সাল্লাহ আলী ইসলাম দেখিয়ে গেছেন না না দেখিয়ে গেছেন দেখিয়ে গেছেন কিনা নিশ্চিত দেখিয়ে গেছেন নিশ্চিন্ত দেখিয়ে গেছেন সেটা আপনাকে জানতে হবে তাই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 গন্তব্য পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না যেহেতু আপনি রাস্তা ভুল করে ফেলেছেন তাই রাস্তাটা আপনার কনফার্ম করতে হবে এটা কত নম্বর পয়েন্ট বললাম দুই নম্বর পয়েন্ট খেয়াল রাখতে হবে এটা ওয়াজ মাহফিল না বুঝলেন লাইনি মজদুর কিচ্ছা দিয়ে আপনাদেরকে বেশ কিছু বলে গেলাম আর আপনারা মনে করেন যে মা লাইনি মজদুরকে কিভাবে ভালোবাসত এই কান্নাকানি শেষ নিন এই ওয়াজ মাহফিল এখানে হবে না বুঝতে পেরেছেন ওর আর আমার হাদিসের বক্তব্য হবে সরাসরি করেন আমার হাদিসের থেকে অন্য কোথাও থেকে তিন নম্বর যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনাকে আরেকটি জিনিস নিশ্চিত করতে হবে সেটা হল আখেরাতে নাজাতের যে পন্থা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দেখিয়েছেন সেই নাজাতের পথকে আপনি লাভ করতে পেরেছেন না নাজাতটা আপনার আছে কিনা নাকি নাজাতের পথ থেকে আমি অন্য পথে চলে গিয়েছি কারণ আখেরাতের নাজাতের বিষয়ে রসুলুল্লাহাম দিক নির্দেশনা করে গেছেন ছেড়ে যাননি এই তিনটি পয়েন্ট যদি কোনো ব্যক্তি নিশ্চিত করতে পারে তাহলে সেই সত্যিকার নিজের আমলকে নিজের আকিদাকে নিজের প্রত্যেকটি বারো কাজকে নিজের আফলাগকে সবকিছুকে শুধু করতে পারবে সংশোধন করতে পারবে দুঃখের বিষয় হচ্ছে ওয়াজ মাহফিল গুলোতে যেহেতু এটা আমাদের একটা ট্রেডিশন প্রথা প্রচলন শীতকাল আসলে বাংলাদেশে ওয়াজ মাহফিল আমরা তো মানে ওয়াজ করতাম না যেহেতু আমাদের পাশের বাড়ির এরা ওয়াজ করিয়েছে আমরা মনে করলাম যে আমাদের কি টাকা পয়সা কিনা আমরা ওয়াজ করাই বুঝতে পেরেছি না শুধু ট্রেডিশন নয় বরং অনেকটা নিজেদের মানে মানে আত্মমর্যাদার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এবং ওয়াজ করাতে হবে এটা আত্মমর্যাদাকে প্রতিষ্ঠা রাখার জন্য যে হ্যাঁ তোমরা ওয়াজ করাতে পারলে আমরা কেন ওয়াজ করাতে পারবো না বুঝতে পেরেছি উল্টা চলে যাচ্ছে বন্ধুগণ আমি যে পয়েন্টটি আপনাদের সামনে বলতেছিলাম সেটা হলো এই তিনটি পয়েন্টটি আমাদেরকে নিশ্চিত করতে হবে আসেন আমি এখান থেকে আপনাদের সামনে প্রথমে যে পয়েন্টটির কথা আলোচনা করব। সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লামের জীবনী থেকে তিনটি নয় সময় কামনা হয়তো শুধু একটি আমার ইচ্ছা ছিল তিনটি রসুলি থেকে আল্লাহ নবী সাল জিবুরি হচ্ছে এত বিশাল সমুদ্র যার কোন তলদেশ নেই মানুষ আলোচনা করে শেষ করতে পারবে না তার প্রত্যেকটি কথা প্রত্যেকটি অবস্থান যেহেতু আমরা আল্লাহ রাসুলকে বাদ দিয়ে আজকে উত্তম আদর্শ আমাদের আর শেষ নেই ঠিক কিনা উত্তমের দরকার বাকি কিংটা বাবা সেটা আপনার বাবা হয়ে গেছে লিংটা মানুষ পুরা লিংটা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 তোমাদেরকে সুস্পষ্ট শুভ্র সুন্দর দিনের উপর রেখে যাচ্ছে উপর রেখে যাচ্ছি এই যে একেবারেই স্পষ্ট আপনাকে প্রশস্ত রাস্তার উপর রেখে যাচ্ছে তাকে যারা সৌদি আরবিয়া ছিলেন এরকম কেউ আছেন কিনা এর জন্য নেই সৌদি সৌদি আরবে ছিলেন সাহেকাকে বলা হয় সাহে কে বলা হয় শারে শোনেন নাই বড় রাস্তাকে বলা হয়ে থাকে সারে বড় রাস্তা চলে গিয়েছে সেখান থেকে বিশাল রাস্তা যেখানে কোন ধরনের বৃত্তির অনুসরণ নেই সেটাই হচ্ছে মাহমুদুল্লাহামকে আল্লাহ রাবুল আলমিন যে রাস্তার উপর করেছেন বলেছেন ফত্যা এটারই অনুসরণ করো এর বিপরীতে যা আছে সবটা أهواء شبتكي قرآن متبوليسنا الله رب العالمين إربائي رضاك شواتن ولا تتبع أهواء الذين لا يعلمون لا يعلمون كرا إلا منوس منوس العلم اللّا رب العالمين قالت كي تشونا أمي سيفر العالمنا الله كاته نوز بالله من ذلك الله رب العالمين علم شمنا اي دنيا منوس العلم كي تشونا وما أوتيتو من العلم إلا قليلا جخن وي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 একদল লোক রুহকে করতে করতে শেষ পর্যন্ত রুহের জগতে পৌঁছে গিয়েছে ঠিক আছে কিনা ভুল বন্ধুগর এই চর্চার দরকার নেই যদি দরকার হতো তাহলে এই আয়াতের মধ্যে অবশ্যই আমার নির্দেশনা দিতেন আসুন যে পয়েন্টটি আমি বলতেছিলাম সেটা হলো তার তুকুমার মাহবাহী বল সুস্পষ্ট দিনের উপর রেখে গেছে এখানে কোন গুঞ্জাইশ নেই কোন গোমর নেই তিরিশ জাহেরি ষাট হাজার নেই বন্ধুগণ যারা এগুলো বলছে সত্যি কথা হচ্ছে তারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না আমরা তাদেরকে তাদেরকে আমরা অবজ্ঞা করতে চাই না কিন্তু ভুল আছে সম্পর্কে সংশোধন হতে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই কারণ এখানে এমন কোন ব্যক্তি আছে যেটা যাহার নামে যেতে চায় আছে কিনা কেউ কোনো ব্যক্তি যাহার যেতে চায় না আমার বন্ধুগণ কেউ রাজিও হবে না যদি আপনি তাকে বলেন ভাই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 মানুষ হিসেবে হিসেবে জীবন ধারণ করার জন্য তার মধ্যে যে কমন সেন্স দিয়েছে সেটা তার মধ্যে থেকে যায় বুঝতে পেরেছেন কিনা এই জন্য পাগল এই ভুল করে না তাহলে আমরা কেন এই ভুল করব আমরা তো পাগলের চিনি চিনেমে গিয়েছি যখন আমি দেখি লেংটা মানুষের পিছনে হাজার হাজার আমার এই মুসলিম বন্ধুরা মুসলিম ভাইরা তার পিছনে পিছনে ধরতেছে আরে আফসোস লাগে আমরা কি কারণে এই কাজগুলো করতেছি তাই এখানে কোনো গোপন কিচ্ছু নেই কেউ গোপন তথ্য দেবে তিনি ভুল করেছেন যেমনি পাবে এই মধ্যে গোপন কিছু নেই তেমনি পাবে আরেকটি বিষয় আমার আল্লাহবুল সুরা আল মায়দার চার নম্বর আয়তের মধ্যে স্পষ্ট করেছেন সুরা আল মায়দার নম্বর আয়তের মধ্যে আরেকটি বিষয় আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আল্লিমা মালতুল এখন দিন তোমাদের দিনকেও পরিপূর্ণ করে দিয়েছি এটা পরিপূর্ণ কমপ্লিট এখানে কমপ্লিটের অর্থ হচ্ছে দুইটি ভালো করে বুঝে নেন কমপ্লিটের অর্থ হচ্ছে দুটি এক নম্বর হচ্ছে এমনভাবে পরিপূর্ণ করে দিয়েছেন যে দুনিয়ার কোনো ব্যক্তির প্রয়োজন নেই যে এই দিনের মধ্যে আবার ইনপুট করতে পারে এখানে নতুন কিছু ঢুকাতে পারে বুঝতে পেরেছে কিনা যদি নতুন কিছু ঢুকানোর সুযোগ থাকে তাহলে এটা কমপ্লিট বলার সুযোগ আছে কিনা এটাকে কমপ্লিট করার সুযোগ নেই আল্লাহবুল আলমিন যতটুকু দিয়েছেন পর্যন্ত আগত আদম জন্য যথেষ্ট নতুন গবেষণার দরকার নেই নতুন বক্তব্যের দরকার নেই এটা যদি আপনি আপনার বক্তব্য দিনের মধ্যে ঢুকানোর চেষ্টা করেন তাহলে আপনি ভুল করেছেন বন্ধু আপনি ভুল করেছেন আপনি নিজেও হেদায়ত থেকে মাহরুম হতে পারেন আবার অন্য কেউ থেকে মাহরুম করতে পারেন এটা হল প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর যেহেতু আপনি জানেন না বা আমি জানি না বুঝতে পেরেছেন কিন্তু সমাধান আল্লাহবুল আলমী এই দিনের মধ্যে দিয়েছেন এবং এর সমাধান মধ্যে আছে সুতরাং আমি আপনি না জানলে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 অনেক গবেষণা করলেন একটি মাসালা নিয়ে একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে যে আল্লাহ আব্দুল আলমিনের অস্তিত্ব কিভাবে আল্লাহর অস্তিত্ব মানুষের সামনে কিভাবে প্রমাণ করা যায় বিভিন্ন দর্শন দিয়ে দার্শনিক চিন্তাধারা দিয়ে বিভিন্ন গবেষণা দিয়ে আল্লাহর আব্দুল আলমের অস্তিত্বের উপর তিনি একশো একটি দলিল বের করেছেন কয়টা বের করেছেন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 যে আমি আল্লাহ রাবুল আলমিনের অস্তিত্ব একশো একটা দলিল নিয়ে দাঁড়িয়ে আছি আর এই বৃদ্ধাকে একটু প্রশ্ন করে দেখি যে বৃদ্ধা আসলে কিভাবে আল্লাহকে বিশ্বাস করতে পেরেছে কি দলিল আছে একটু প্রশ্ন করে দেখি বিদ্যার কাছে গিয়ে প্রশ্ন করলেন বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন বৃদ্ধা তুমি কি বলতে পারো যে আল্লাহর্বুল আলমিনের অস্তিত্বের উপর যে আল্লাহ যে আছেন তিনি যে এক অদ্বিতীয় এর উপর কি তোমার কাছে কোন দলিল আছে তুমি কিসের ভিত্তিতে আল্লাহবুল আলমের উপর অস্তিত্বের উপর বিশ্বাস করে আছো এর কি কোন দলিল তোমার কাছে ডকুমেন্ট তোমার কাছে আছে এবং রাজি রহমতুল্লাহ এই বিদ্যাকে প্রশ্ন করলেন তখনই বিদ্যা বললেন হে তুমি কিভাবে প্রশ্ন করতে পারো আল্লাহ রবুল আলামীদের উজুদ অস্তিত্বের ব্যাপারে এক এক অপারে আবার দলিলের প্রয়োজন হয় কি না যেহেতু আল্লাহ বলেছেন তিনি এক এক নাই এর জন্য আবার কি দলিল দরকার আছে কিনা দলিল তো কিচ্ছু দরকার নেই তুমি কেন এর জন্য চিন্তা করতেছ এতবার ইমান হয়ে গেল এত শক্তিশালী ইমান ইমানের মধ্যে এত প্রশান্তি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 আমার নবীল ইসলাম যে হাদিসের মধ্যে বলেছেন হাদিস হাকিম তার মুস্তাদণ্য করেছেন নাসুদ্দিন আবাই মহমদুল্লাহ বলেছেন এবং সাতিবির মধ্যে হাদিসি উল্লেখ করেছেন আহমেদুল রহমান কিছু অংশ এহাদিসের উল্লেখ করেছেন তার মুস্তাদের মধ্যে আবু দাউদ সুনানের মধ্যে কিছু অংশ উল্লেখ করেছেন মূল পুরা হাদিস বলব না শুধু এ হাদিস এই অংশটুকু বলতে চাই رسول الله صلى الله عليه وسلم اشهاد قرال وستفتاق أمتي إلا سلاس وسبعين فرقه اذا امر أمت يطب في فرقه يبقتها جلل يبقت بي أمت الجنو أمت الدشار دلد دلد تشترق لها إلا إلا يطب في فرقه يموت يبقتها جللل اتنو قوي الله نبي صلى الله عليه وسلم جده بول جتن أمت كي এই বিভক্তি থেকে বিচ্ছিন্নতা থেকে ফেরকাবন্দি থেকে গ্রুপেন থেকে উম্মদকে বাঁচানোর জন্য এতটুকু বক্তব্য যথেষ্ট ছিল এর অতিরিক্ত আল্লাহ নবী সাল্লাহাম বললেন আরেকটি কথা সেটি হল আল্লাহ নবী সালাম বললেন শুধু তিয়াত্তর ফেরকায় বিভক্ত হবে তার নয় এরপরে আরো কঠিন দুঃসম্বাদ হচ্ছে এই যে কুল্লু হাফি নার সবাই জাহান্নাবী হবে বলে শুধু ইল্লা ইয়াহেদা একটি দল ছিল বক্তব্য থেকে এটা বুঝেন যদি আমি আপনাদেরকে এখানে বলি বলি যে এখানে একটা নদী আছে এখানে আছে আপনার নৌকা দিয়ে আপনার বার হয়ে যেতে পারবেন কিন্তু কোন অসুবিধা নেই কিন্তু খেয়াল রাখতে হবে যে একটা নৌকায় শুধু সে বারে যাবে বাকিগুলো সম্পূর্ণ ডুবে যাবে কেউ বলবেন যে সাইফুল্লা ভাই নুকার সন্ধান না দেওয়াটাই ভালো ছিল কঠিন কথা অত্যন্ত কঠিন বিষয় বলে এখানে আবার নুকার কথা আপনি কেন বললেন তিয়াত্তর লুকাগুলো এখানে তো আসলে নৌকা উঠলেই আমরা শেষ এখন নবী ইসলাম তিয়াত্তরের কথা বলে গেছেন আমার এটা উদ্দেশ্য না উদ্দেশ্য আমার মূল মন্তব্যে যাওয়ার কি সামনে রেখে আজ প্রায় আটশো তিরিশ বছর আগে আল্লাহ ইমাম শাহরাস্তানি রহমতুল্লাহ তার মধ্যে তিয়াত্তর ফেরকার পরিচয় দিয়েছেন একটা একটা করে তিয়াত্তর ফেরকার কি করেছেন পরিচয় কত বছর আগে বললাম প্রায় বছর আগে বছর আগেকার পরিচয় করে দিয়েছেন তাহলে মানে মনে হয়েছে বাকি এই তিয়াত্তর ফেরকা কোন দিয়ে গেছে বুঝতে পেরেছেন কিরা অবস্থা খুবই খারাপ কোন দিকে গেছে এর দলিল এই গত শতাব্দীর মানে প্রথম দিকে বা এই শতাব্দীর শুরুর দিকে শিয়াদের সবচেয়ে বড় ইমাম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 যে আমি আশঙ্কা করছি সহিদার নাম নিয়েও তিয়াত্তর ফেরকা বের হয়ে যায় কিনা এক আশঙ্কা আমার হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন কিনা এজন্য আমি সতর্ক করতে চাই এই হাদিস থেকে এটা বুঝার কোন দরকার নেই যারা এই বুঝ দিয়েছে এই হাদিস থেকে যে আসেন আমরা সবাই মিলে তিয়াত্তরের ফেরা পূরণ করি যেহেতু বলতে বলেছেন তিয়াত্তর ফেরকা হয়ে যাবে তাহলে আসেন আমরা পূরণ করি আসলে কি এই উদ্দেশ্য কিনে হাদিসের ইসলাম ফেরকা বন্দিকে হারাম করেছে এই বিচ্ছিন্নতা ইসলামের মধ্যে হারাম ফলে আজকে মুসলিমে বাম দিকে টানতে টানতে এমন দিকে নিয়ে গিয়েছে শেষ পর্যন্ত কার কাছে কতটুকু ইসলাম আছে আল্লাহ রব্বুল আলম ছাড়া আর কেউ ভালো জানে না এমন কি এমনকি ইসলামের নামে এমন ফেরকা পর্যন্ত রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলমিন মা বুধ হিসেবে স্বীকার করে না বলেন ইসলামের কোন তালিমা তাদের কাছে নেই কেন নেই কি কারণে নেই সেটা আমাদেরকে জানতে হবে এটি একটি দীর্ঘ আলোচনা শুধু এক কথায় বলবো আমার বন্ধুগণ সেটা হচ্ছে এই আর পাঁচ মিনিট বাড়াতে হবে অন্যথায় আমাদের মাওয়েদ লম্বিত হয়ে যাচ্ছে না ঠিক আছে এটাই শেষ করে দিচ্ছি কেন এই মানে এই মানে ইসলামের মধ্যে এই যে ফেরকাবন্দির বিষয়টি কি কারণে লোকগুলো এভাবে ফেরকাবন্দির মধ্যে লিপ্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ইসলামকে করছে একটাই সেটা হল বন্ধুগণ যেই আইন নিয়ে কেরামত পর্যন্ত আগত আদম সন্তানদের কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগমন করেছেন যেই আইন নিয়ে সেই আইন মূলত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 শুধু শেখুল ইসলাম মহমুলের পরিচয় লাভ করবে বন্ধুগণ জুনিয়ার সমস্ত কিতাব মুখ্যস্ত করলেন কামেলের সার্টিফিকেট রয়েছে দাওরা আদিসের সার্টিফিকেট রয়েছে ইফতার সার্টিফিকেট রয়েছে সমস্ত সার্টিফিকেট আপনার কাছে রয়েছে। পরিচয় লাভ করতে পারেননি আল্লাহর আপনি আলেম না যদি আপনি বলেন প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহুল আলমিনের পরিচয় লাভ করতে পেরেছে কিনা মায়ের বান্দা তার রবের পরিচয় লাভ করতে পেরেছে কিনা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পরিচয় আল্লাহ আল্লাহর পরিচয়ের ব্যাপারে এই বাংলাদেশে আমি গবেষণা করে দেখেছি এখন এটা এক রাত দুই রাতের আলোচনা না এটা দীর্ঘ নিয়মিত আলোচনার বিষয় আপনার মধ্যে আমার এই বিস্তারিত আলোচনা পাবেন আপনার নেটে যখন যাবেন ইনশাআল্লাহ তালা সেখানে বিস্তারিত তথ্য আমরা বিস্তারিত করার এবং হাদিস থেকে বলে দিয়েছি দ্বিতীয় রসুল সাল্লাহসাল্লামের পরিচয় আমরা লাভ করতে পারিনি রসুল সাল্লাহাম সাল্লামের ব্যাপারে আমাদের সমাজের মধ্যে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 ঠিক আছে ইমাম সাহেবকে আমরা সম্মান ইমাম আমাদের মাথার উপর ইমাম সাহেব আমাদের কাছে অত্যন্ত সম্মান কিন্তু ইমাম সাহেব আপনাকে কোথায় বলেছেন যে যে আমার বক্তব্য দলিল ছাড়াই তোমরা এমনি গ্রহণ করবে কোথাও আছে কিনা ইমাম সাহেব কোথাও বলেন নাই ইমামের নামে ইত্যাচার করবেন না মিহিলবাল কোনগ্রহ করে করবেন না ইমাম সাহেব কোথাও বলেন ইমামিমুর আহমদার কোথাও বলছেন না ইমাম সাহির আহমদার কথা বলছেন না ইমাম মাহেবের মধ্যে করছেন না আহমেদের মধ্যে করছেন না কোন ইমাম একথা বলেন নাই যে আমি তোমাদেরকে আবার আল্লাহ এবং তারা সুলের বক্তব্য বাদ দিয়ে আমার নূতন দিন দিয়ে গেলাম না স্কুল অফ ইমামদের গবেষণা এই গবেষণার মধ্যে ইমামগণ সমস্ত ইমামগণ্যমতে বলেছেন আপনি নুরুল আনোয়ার দেখেন আপনি এমন কোন উসুলের কিতাব নেই যে কিতাবের মধ্যে দেখবেন না সমস্ত ওলামে কে আমার ঐক্যমতে সাব্যস্ত হয়েছে আল্লাহ বুঝতে হয়তো মুস্তাহেদ ভুলও করতে পারে শুদ্ধ করতে পারে তাহলে আপনি মুস্তাহেদকে মাসুর নিষ্পাপ মনে করার দরকার নেই কারণ মুস্তাহেদের কৃষি বিষয়ে ভুলও হতে পারে কিন্তু তিনি গবেষণা করেছেন গবেষণা করলে ভুল হতে পারে কিন্তু ভুল হলে তিনি সব পাবেন এটাও রয়েছে উল্লাহ সাল্লাহ্লাম ইশতেহাদের ব্যাপারে বলে গেছেন সুতরাং আমাদের এ নিয়ে বাড়াবাড়ি করার বিষয় নেই দুঃখের বিষয় হচ্ছে এই মুসলিম উম্মা আজকে হৃদা বিভক্তির মধ্যে থাকার কারণ একটাই সেটা হল মাহমুদ উল্লাহ সাল্লাহ আমাদের কাছে যে মিরাস রেখে গেছেন সেই মিরাজ থেকে আমরা সেই উত্তরাধিকার থেকে আমরা যে যতটুকু দূরে সরে গিয়েছি যে যতটুকু বাইরে সরে গিয়েছি সে ততটুকু মূলত পদভ্রষ্ট বিভ্রান্ত হয়ে গিয়েছে বন্ধুগণ এই জন্য বর্ণনা করেন তারা তুফি আঁকড়ে ধরবে রান্তাদিল্লু তোমরা পদভ্রষ্ট হবে না কিতাব আল্লাহি বা সুনাতি আল্লাহর কিতাব ও সুননা এই দুটাকে আঁকড়ে ধরার জন্য আপনার চেষ্টা করুন জানার চেষ্টা করুন আজকে খুটি নাটি চেয়ে আকিদার মৌলিক বিষয়গুলো খুবই আকিদা নিয়ে আজকে যে বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তি থেকে আমাদেরকে সত্যিকার হৃদায়তের মধ্যে আসতে হবে কোনো ব্যক্তি যদি আকিদার মধ্যে পদভ্রষ্ট হয় সে মূল মূলত পদ হারা পদভ্রষ্ট কিন্তু কারো আমলের মধ্যে যদি বিচ্ছিন্ন থাকে এটা এমন কঠিন না হতে পারে যে আমলের কারণে আল্লাহ সব তারা তাকে হয়তো কঠিনভাবে বাঘরাও করবেন না কিন্তু আকিদা কোনো সন্দেহ নেই আকিদার বিভ্রান্তির মধ্যে যদি কেউ থেকে যায় বন্ধুগণ যে ব্যক্তি তা উই নষ্ট করল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 তৈরি করা বক্তব্যকে গ্রহণ করলো সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আলোচনা আসলে প্রশ্ন দেখি যে অনেক এত প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব না আজকে সেই সময় নেই বাকি আপনার ইনশাআল্লাহ তারা আমার বিশ্বাস আমাকে এক বন্ধু মানে গত রমদান মাসে আমরা একটা আলোচনা করতেছিলাম তখন আহ আমাদের এক বন্ধু আপনার নাম বলেছিলেন বলছিলেন তিনি বললেন সাইফুল্লা ভাই এই যে প্রশ্নগুলো উত্তর দিলেন আমি মনে করি যে বেহুদার সময় নষ্ট করলেন আমি তারপর সাইফুল্লাহ ভাই যারা প্রশ্ন করেছে সবাই প্রশ্নের উত্তর জানে অহেতুক আপনার সবাইটা নষ্ট করার জন্য প্রশ্ন করেছে আসলে আল্লাহ রব্লা আমি আমাদের সবাইকে ক্ষমা করুন অনেক মাস আলাই আমাদের জানা আছে অনেক বেশি সম্পর্কে আমাদের জ্ঞান আছে সুতরাং জ্ঞান মূলত নেওয়ার পরে জ্ঞানের মূল দাবি হচ্ছে সেটাকে মেনে নেওয়া হয় সেটা অনুযায়ী নিজের আমলকে সমৃদ্ধ করা যদি নিজের আমল করতে পারলাম না এই জ্ঞান নিয়ে আল্লাহ রাব্বুল আলমীর কাছে উঠলে সেটা মূলত ইহুদি আলেমদের লক্ষণ কাদের লক্ষণ ইহুদি আলেমদের লক্ষণ তাদের কাছে জ্ঞান ছিল তারা একেবারে আর আল্লাহ নবী সাল ওই সঙ্গে চিন্ত এটা যেমনি ভাবে তারা জানতে পারতো ঠিক তেমনি ভাবে আল্লাহ সুসঙ্গী চিনতে পারত কিন্তু ইমার আনতে পারছে কিনা গুটি কয়েক বাকিরা ইমার আনতে পারেন যেহেতু আমন হচ্ছে এরমের আসন করেছে বুঝতে পেরেছে কিনা এই জন্য অনেক প্রশ্ন নেই যতটুকু দাঁড়িয়ে রাখেন কিন্তু সবাই একরকম দাঁড়িয়ে রাখে না ভিন্ন ভিন্ন দাঁড়িয়ে রাখা উচিত দাঁড়িয়ে রাখার ব্যাপারে সাল্লাহ ইসলামের সম্ভাবন ষাটটি হাদিস রয়েছে এগারো জন সাহাবি বর্ণনা করেছেন আমাদের যতটুকু তাহিক রয়েছে এই ষাটটি হাদিসের সবগুলোর একটাই কথা সেটা রসুল্লাহ সুম বলেছেন যে ওয়াসুল রেহা দাঁড়িয়ে তোমরা ছেড়ে দাও ছেড়ে দেয় হচ্ছে দাঁড়িয়ে মিথান সুতরাং রসুল্লাহার মধ্যে আর কোনো বক্তব্য নেই ইমাম তির্বিজি রহমতুল্লাহ আনাস যে বর্ণনাটি উল্লেখ করেছেন যে রসুল্লাহুল দাড়ি এভাবে সেভাবে ডান্দিক এবং বামদিক নিচে এবং উপরে ছোট বড়তের মর্মে ইহানিসকে শেখ নাসুদ্দিন আলবানি রহমতুল্লাহ মৌধু বলেছেন মিথ্যা বলেছেন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 যেহেতু মানে প্রায় খোলা থাকে উপরের নিচে প্রায় জায়গায় খোলা আপনি এটা কি করেছেন কাকে দেখাচ্ছেন রাস্তায় বেরিয়ে আপনি শরীরের বিভিন্ন অংশ কিছু পেটের অংশ কিছু ফ্যাটের অংশ দেখাচ্ছেন হাজার হাজার লোকের মাধ্যমে ফেতনায় নিপতিত হচ্ছে ফেতনায় পড়ে যাচ্ছে এটি হারাম এর জন্য আগতের দিন আপনি জব দিয়ে করতে পারবেন না কঠিন হয়ে যাবে আমার নবিসাল্লাহ ইসলাম এমন একটি কঠিন শব্দ ব্যবহার করেছেন এর চেয়ে কঠিন শব্দ আর মনে হয় হাজিছেন কোথাও আমি পাই বুঝতে পেরেছেন কিনা কারণ কোন অপরাধ কোন ব্যক্তি যখন অপরাধ করে তখন তাকে অপরাধী সাব্যস্ত করা হয় বুঝতে পেরেছেন কিনা অপরাধী আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে আপনাকে হত্যাকারী বলা হবে আপনি যদি কাউকে মানে ব্যতরাঘাত করেন তাহলে আপনাকে উপহারকারী বলা হবে কিন্তু আমার নবিস হাজির মধ্যে বলেছেন যে এই কাজ যে করে সে হচ্ছে সুতরাং সতর্কতা অবলম্বন করতে তবে যদি আপনার মানে সতর ডাকা হয় তাহলে আপনার সালাত হয়ে যাবে কোনো সন্দেহ নেই মহিলাদের হিজাবের ভিতরে চুল খোলা থাকলে তাদের নামাজ হবে কিনা মহিলা হিজাবের সলাথ আদায় করার সময় চুল ডেকে রাখবে এটাই সলাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে রসুল উল্লাহ আর মহিলা সাহাবিদের আমন দ্বারা সাব্যস্ত হয়েছে চুল খোলা রাখবে না চুল কি করবে না খোলা রাখবে না এবং ওডনা দেওয়ার ব্যাপারে রসুল্লাহ সাল্লামী সাল্লাম আসলামীজিদি আল্লাহ তালাকে নির্দেশ দিয়েছেন হাদিস হাদির দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং ওডনা ব্যবহার করবে চুল খোলা রাখবে না চুল খোলা রাখলে তাহলে তিনি মূলত সলাফের মধ্যে যে সত্য আছে সেটা করলেন না প্রত্যেক ফরজ দামাজের পর তেত্রিশবার সুহান আল্লাহ তলমদুল্লাহ তাল পড়ার নিয়ম যদি এর বেশি পড়ে ফেলি তাহলে কি যদি ভুলে পড়ে ফেলেন কোনো অসুবিধা নেই কিন্তু ইচ্ছাকিতে পড়লে আমার নবী সাল্লাহ আলী সাল্লামের থেকে মাহরুম হয়ে গেলেন বুঝতে পেরেছেন সুন্নার অনুসরণ হবে না আর সুন্নার অনুসরণ না হলে সেটা বেদাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। মুখে কোনো প্রশ্ন নেই লিখিতে উত্তর দিতে পারছি না সুতরাং মুখের প্রশ্ন ইনশাআল্লাহ আপনারা জানেন তো আমি প্রত্যেকদিন শুক্রবার লাইভ প্রোগ্রাম এন টিভিতে দশটা উত্তর দিয়ে থাকি সেখানে আপনাদের মুখের উত্তর দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম সহি হাদিস আমল করলে কি হতে মুক্ত হতে পারবো থেকে মুক্ত হওয়ার কৌশল ইখতলাফ তাই মানুষের সৃষ্টিগত বিষয় বুঝতে পেরেছেন কিনা কিন্তু ইখতলাফ আর ইখতলাফ মধ্যে বাড়তে করেছে হচ্ছে কোন ব্যাপারে আপনি মতবিরোধ করলেন আর হচ্ছে। আপনি মতবিরোধ করে পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করলেন গ্রুপিং করলেন এটা হারাম তার মধ্যে এই জন্য আমার রবিশালী ইসলাম মুস্তাদ আহমদের হাসান একটি হাদিসের মধ্যে বলেছেন এক সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ থাকা জামায়াতের মধ্যে থাকা এটা হচ্ছে রহমত আর এই বিচ্ছিন্নতা আজ না রহমতের মধ্যে আছি আপনারাই চিন্তা করেনা মহিলা কি বাড়িতে বাড়িতে যে দাওয়াতি কাজ করতে পারবে যদি তিনি নিরাপদ মনে করেন তার যাওয়ার বিষয় কি নিরাপদ মনে করেন দাওয়াতের কাজে তিনি অংশগ্রহণ করতে করেন নিশ্চিত দাওয়াতের কাজে তিনি অংশগ্রহণ করতে পারেন লোকদেরকে দাওয়া দিতে পারেন কিন্তু এছনে শর্ত হচ্ছে তার যাওয়ার বিষয়টি কি হতে হবে নিরাপত্তা থাকতে হবে কারণ আপনি একজনের বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে আপনার হত্যা হারিয়ে গেল কৃষির ভিত্তিতে আপনি তার বাইরে যাবেন সেখানে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিরাপত্তার বিষয়টি কনফার্ম হতে পারলে তাহলে আপনি যাবেন অন্যথায় আপনি যাবেন না বাড়িতে গিয়ে তালিম করতে পারবে কি তালিম বলতে আপনি কি বুঝাচ্ছেন সেটাও আমাকে ক্লিয়ার করতে হবে সুনির্দিষ্ট আমার আল্লাহবুল আলমী কিতাব দিয়ে দিয়েছেন নবীদেরকে তালিম কি দিবেন্লিমুল কিতাবা এবং সাহিলির মধ্যে বলেন হেকমা বলতে এখানে শিক্ষা দিয়ে আয়াতের অর্থ হবে না তাই কিতাব এবং হেকমাত এই দুইটাই হচ্ছে তালিমের মূল বিষয় তালিমের মূল বিষয় আপনাকে জেনে নিতে হবে আমি এক বছর গুমের সমস্যা ঘুরছি এখন আমাকে অনেকে বলে খোনালের কাছে যাওয়ার জন্য এ ব্যাপারে ইসলাম কি বলে কোরআন হাজির আলোকে জানাবেন ওকে তো বলবে কারণ তামিজের যেই যুগ তাবুজ হাজিয়াকারের দোকান গেলাম দেখলাম যে আমরা আল্লাহর বিশ্বাসে সেই তাবিজের বিশ্বাস আমাদের সবচেয়ে বেশি জানে আর আমার নবী শুধু তাবিজ না ব্যক্তির হাতের মধ্যে তামার একটা বালা দেখেছেন সেটা পর্যন্ত খুলে দিয়েছেন তাবিজ তো দূরের কথা দেখেছেন তারা এইটাই বুঝলাম যদি তাবিজের এত বেশি গুরুত্ব হতো তাহলে আমরা সাল্লাম সাল্লাম তার মৃত্যুর পরে তার ঘরের মধ্যে অন্তপক্ষে দুই তিন বাস্তা তাবিজ পাওয়া যেত এটা কিনা তাবিজের ব্যবসা করার জন্য তামিজ দেওয়ার জন্য আমার নবুলের কাছে আর খোঁনারের কাছে যাওয়ার সাথে তিনিও পরামর্শ দিবেন বল আপনি আপনার তো অবস্থা এই আপনার তো শেষ করে দিয়েছে আপনার তো এই ক্ষতি করে দিয়েছে খোনারও যারা কে ক্ষতি করেছে ক্ষতি করার যদি আল্লাহর হুকুম থাকেন না আপনার জন্য আমি পরামর্শ দিচ্ছি এক নম্বর হচ্ছে রাত্রে শোয়ার আগে আপনি উঁচু করবেন উঁচু করার পর আপনি রাত্রে দুই রাখার আদায় করবেন সালাত আদায় করার পর শোয়ার আগে যে দোয়াগুলো আছে সেগুলো করে নেবেন সেগুলো পরে নেবেন পরে নেওয়ার পর্লাহ মানে করেছেন যে দোয়াটি খ্রিস্ট মুসলিম যাদের কাছে আছে তারা এই দোয়াটি আপনি পরে নেবেন এবং একাধারে এটি যদি এক মাস করেন ইনশাআল্লাহ সমস্যা দূর হয়ে যাবে আমরা আশা করছি কোনো স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী কর্তব্যবি কর্তব্য তো জানেন স্বামী তাকে নামাজের জন্য উপদেশ দিবেন নামাজের জন্য তাকে পরামর্শ দিবেন নামাজের জন্য তাকে চেষ্টা করবেন যত কিছুই সম্ভব নামাজ স্ত্রী পড়েন না কারণ এটা কঠিন বিষয় কিন্তু স্বামী সর্বদিকে চেষ্টায় ব্যর্থ আরও বিবাহ করতেও ব্যর্থ তাহলে উপায় কি না চেষ্টায় ব্যর্থ কে বলেছে চেষ্টার ব্যর্থ যদি তিনি সালাক আদায় না করে থাকেন তাহলে সর্বশেষ পয়সালা হয়ে যাবে তার সাথে যেটি আমার আল্লাহবুল আলমী ব্যবস্থা করে দিয়েছেন তলাকের মাধ্যমে সহি আকিদার নামে কি কোনো দল গঠন করা যাবে না হারাম ওলা পর রাখু এই যে আমি পর রাখু কোনো দল গঠন করার সুযোগ নেই তাহলে আর কত দল বাড়াবেন আমি তো বললাম এই প্রথমে বললাম দল বাড়াতে বাড়াতে শেষ পর্যন্ত কত দলের দিকে আপনি মানুষদেরকে নিয়ে যাবেন বন্ধু কবন এবং হাজের দিকে আহ্বান করুন দলের দিকে না দলের দিকে আহ্বান আমার বন্ধু আমি বলেছি আমি শুনেছি আল্লাহর দিকে আহ্বান হবে না হবে না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 আমাদের জেতে দেরি হয়ে যাবে একটি এলাকায় এগারোটি মসজিদ সকল মসজিদে বুকে হাত মারা ও ফুলিয়া দান করা নিষেধিদ নিষেধ কেউ করে নাই আমাদের কমপ্লিপ্তি আমাদেরকে হিসেব করেছে রসুলসাল্লা সামনে একথা বলা যাননি মসজিদের মধ্যে সমস্যা হচ্ছে এই যেটা আমি প্রথমে বলেছি আমাদের অঞ্চলগুলো প্রতিহিংসামূলক প্রতিহিংসায় ভরপুর আপনি কেন সহ্য করতে পারতেছেন না একজন ব্যক্তি সহিদি সে আমল করবে আপনার অসহ্য যে কারণ থেকে। আপনি হাত নিচের নিচে বাদে অসুবিধা নেই না নিচে বাদেন তোকে যেখানে করে বা না বাদে আপনি ছেলেখানি করে অসুবিধা দেবেন মোহাম্মদ কাস তাকির রহমতুল্লাহ মালিক রহমদুল্লাহ করেছেন হাত করেছেন দেন আপনার ইচ্ছা আপনি যাই খুশি তাই করবেন কিন্তু কোন ভাই যদি বুকের উপর হাত বাঁধে আপনার এত জ্বালা কেন যেহেতু আপনার অন্তরের মধ্যে সমস্যা রয়ে গেছে। আপনার অন্তরের সমস্যার কারণে আমার বন্ধু একটু উদার হওয়ার জন্য চেষ্টা করুন এটি ইসলামের লক্ষণ না এটা ইসলামের লক্ষণ না এ বিষয়টি এবং কর্তি রহমতুল্লাহ লাই এবং আরেকজন কর্তবির রহমতুল্লাহ উল্লেখ করেছেন এবং শেখুল ইসলাম তামি রহমতুল্লাহ মিরহাজুসন্নার কোন একটা অংশের মধ্যে উল্লেখ করেছেন বলেছেন যে মানে মালিকি মাঝহের লোকেরা মক্কার ইমামতি করত এখানে এসে সাফি হানাতি হাম্বুলি সকল মাঝাবের লোকেরা সলা তলাই করত কিন্তু কোনোদিন ঝগড়া হত না কারণ অন্তর যে উদার ছিল এখন অন্তর গুলো সংকীর্ণ হবার কারণেই ঝগড়া বৃদ্ধি পেয়েছে বুঝতে পেরেছেন কিনা তো আপনাদের অন্তর গুলোকে আল্লাহ সুবান আরো প্রশস্ত করে দিন এটা মূলত সূন্যার রোশন ক্ষেত্রে কোন ব্যক্তি যদি বাধা তৈরি দিয়ে থাকেন তিনি ভুল করছেন নিজের অজ্ঞতার জন্য আল্লাহর সুর সুবাবি সূন্যার সাথে যদি কেউ করেন তিনি ক্ষতিগ্রস্ত হবেন এ আশঙ্কা রয়েছে সুন্নকে যদি কেউ অবজ্ঞা অস্বীকার করে তাহলে তার ইমাম থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় ইমাম মালিক রহমতুল্লাই ই তফসির থেকে বলেছেন তফসির মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ কথা বলেছেন প্রশ্ন শেষ বাবার বাড়িতে দাদার বাড়িতে শ্বশুর বাড়িতে গেলে কসর নামাজ পড়তে হবে কি বাবের বাড়ি কিন্তু আপনার নিজের বাড়ি সেখানে কসরের দরকার নেই দাদার বাড়ি তো আপনার নিজের বাড়ি শ্বশুর বাড়ি তো আপনারই বাড়ি এগুলোকে আপনি মানে কসর করার দরকার নেই যেখানে কোনো ব্যক্তি গেলে নিজের আহাল থাকার সবকিছু রয়েছে সব ব্যবস্থা রয়েছে গিয়ে পৌঁছেন তিনি মনে করেন তাহলে তার জন্য উত্তম হচ্ছে সমস্ত কম এক মতে সেখানে কামতিনিয়োগ করা কসর না করা কোন পুরুষ যদি তার স্তির বরণ পোষণ না দেয় খোঁজখবর না নেয় দূরে চলে যায় তবে কি বিবাহ ইচ্ছেদের প্রয়োজন আছে নাকি নিশ্চয় সময় এর নীতি বিচ্ছেদ হয়ে যাবে না বিবাহ বিচ্ছেদের প্রয়োজন আছে সেই প্রয়োজন হচ্ছে তিনি কোর্টে গিয়ে কাজী সাহেবের মাধ্যমে বিচ্ছেদ করবেন নিজের বক্তব্যের মাধ্যমে নয় আমার যেই বরণ পোষণের দায়িত্ব সে দায়িত্ব বহন করছে না এই জন্য আপনি সেখানে গিয়ে সেখানে বিবাহ বিচ্ছেদ করবেন সেখানে নির্ভর আপনাকে নিতে হবে পুরুষজনের উপর আংটি বা গলার গলার চেন পরা জায়েজ আছে পুরুষদের জন্য রূপার আংটি ব্যবহার করা জায়জ রয়েছে এই বিষয় নিয়ে আলের জন্য দিবত থাকলেও বিশুদ্ধ হচ্ছে এটি জায়জ হাজা ইয়েরা বলেছেন কোন মধ্যে যদি এই পড়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ও ওয়াক্তিসের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং কাফফারা হয়ে যায় সমস্ত গুনাহর জন্য সেটা হচ্ছে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাকা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি এটা হচ্ছে শেষ আখেরি দোয়া ঠিক আছে তো Jazakumullah